আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা প্রশ্ন আসছে আমরা আলোচনা করে ইনশাল্লাহ করবো না কোন আমাদের ওয়েবসাইটে আমাদের আমার বিস্তারিত আলোচনা আছে অচিনা কোন মানুষের কাছ থেকে দিনের এলএম নেওয়া যাবে না কারণ এলেম পূর্ণ দিনু আমলে দেখে চিন্তা ভাবনা করে তারপরে এই জন্য ইমাম বুখারি রহমা উল্লাহ অনেক জায়গায় হাতিছান থেকেছেন কিন্তু মোহাজিদকে দেখার পরে দেখা গেছে তার আমল আখলাক বা কোনো এক জায়গায় তার কাছে পছন্দ হয় নাই তার থেকে এলেম আনেন নাই হাদিস আনেন আর ইমানের এক নম্বর শর্ত এক নম্বর আহকামে হলো এলেম ইসলামের আরেক নাম এলেম মানে এলেমটাই ইমানের আরেক নাম এলেম এলেমান্লাহ লা ইহি এলেম লাগবে এলেম এলেমবিহীন লা ইহ্লা বললে সেটা ইমান হয় না লাহ তো যে কেউ উচ্চারণ করতে পারে উচ্চারণ করলে ইমান হয় না লাহার এলেম লাগবে এই এলেম নিতে হবে দেখে শুনে নিতে হবে যার আকিদা বিশুদ্ধ তার থেকে এলেম নিতে হবে আকিদা এবং মানহাজ যার বিশুদ্ধ তার থেকে এলেম নিতে হবে এর বাহিরে আকিদা এবং মানহাজ বিশুদ্ধ না হলে তার থেকে এলেম নামা कारण तर कथा शुनेम नामा शुरू कर दिल दिए देखा जाए नष्ट दीबी जेटा तर पा कारण तरह मान हाथ विशुद्ध नजर बर्तमान इंटरनेट के लिएम नीते हेले खूब सतर्कतारे खूब सवधान साथम नीते इंटरनेटे जाम नामा जाए ना अपरिचित जार चेहरा देखी नहीं কালে কথা শুনি যার যাকে চিনি না তার বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্টে বাড়ি সে কোন মাদ্রাসায় কোন শিক্ষকদের কাছে লেখাপড়া করছে তার ছাত্র কারা তার কাছে এলেম কি কতটুকু আছে কেমন স্টুডেন্ট মেধাবী না দুর্বল স্টুডেন্ট তার সমসাময়িক কোন আলেমদের সাথে তার সম্পর্ক এগুলো না জেনে আপনি ইন্টারনেট থেকে অপরিচিত ব্যক্তির থেকে এলেম নেওয়া সমস্ত নবীরা যখন দাওয়াত এবং অপরিচিত আল্লাহ কোথাও আনার নাই আল্লাহ শিশুকাল থেকে ওই এলাকার মানুষ তাকে দেখতে জন্মলগ্ন থেকে তার আখলাখ তার চরিত্র তার সব দেখছেন। তারপরে যে আল্লাপাকে ওই নবীকে নবুগত দিতেন তারপরে তিনি তাও প্রচার নবুগতের দায়িত্ব পালন শুরু করে দিতেন नबीसम जखने को कथा प्रथम आना मुहम्मद बीन आब्दुल्लाबुल्लार द परिचय दित कारबा तर नबी साल सलमामत मैदान अपने दक्ष्य कर तुम्हारा मन करि ना जो अनेक दूर थके एक देश उड़े आसी नबी साल सालत आनाबुल मुतालेबी आब्दुल मुतालेब वंशधर আমিও এই এলাকার ছেলে আমি অন্য জায়গা থেকে আসিনে। আনা ইবনে আব্দুল মোত্তালে তাহলে যিনি ইন্টারনেটে আমাদের কাছে এলেম দিবেন আমরা যার থেকে এলএম নিব উনি কোন বংশের ছেলে কোন এলাকায় বাড়ি কার ছেলে কার কোথায় পড়ালেখা করতেন কি জানেন এগুলো দেখে শুনে এলেম নিতে হবে এলেম না দেখে শুনে অপরিচিতভাবে নেওয়া যাবে না বর্তমানে এটা খুবই বড় ফেতনা খুব সতর্কতার সাথে অ্যালেম নিতে হবে ইন্টারনেটে অনেক দেখা যায় যে বিতরণ করে আপনি বুঝবেন না যে এটা নাস্তিক তারপরে আপনার অনেক ইহুদিরও ওয়েবসাইট আছে ইহুদিদের দেখলে আপনার কাছে মনে হবে যে এটা এত সুন্দর করে সাজানো গুচানো আপনার কাছে মনে হবে যে এটা তো খুব ভালো এখান থেকে এলেম নামা যায় এই জন্য না জেনে না শুনে ওইভাবে এলেম নামা যাবে না নামাজ এটা বিতিরের নামাজ এক টাকাত নাকি তিন টাকাত সঠিক তথ্য রেফারেন্স সহ জানতে চাই সঠিক তথ্য রেফারেন্স সহ জানলে আপনি আহ মোহাম্মদ বিন সালে আল ইসাইম রাহেবাহুল্লার বই রমাদানের তিরিশ আসত বর্তমানে বাংলা অনুবাদ আছে অর্থাৎ রহেমা তিনি কিতাব আকারে একসাথে প্রকাশ করা হয়েছে সেটা বাংলা ভাষা অনুবাদ করা আছে ওখানে মোহাম্মদ বিন সাহে আল উ সাহিন রহমা সংখ্যা এটার উপরে এক মাসবিদে আলোচনা করছেন এগারো র থেকে এগারো রা কাত পর্যন্ত ভিতরের সহি দলিল পাওয়া যায় তো এটা যার কাছে যেভাবে সুবিধা মনে হয় যিনি একটা কাত পড়তে চান তিনি একটা কত পড়তে পারেন যিনি তিন জায়গাত পড়তে চান তিনি তিন জেগাতেও পড়তে পারেন যিনি পাঁচ রেগাত পড়তে চান তিনি পাঁচ রাখা পড়তে পারেন অর্থাৎ রাত্রের ছলাপ দু রেখাত দু রাকাত করে আদায় করবে আর যখন আশঙ্কা করবে যে ফজর হয়ে যাচ্ছে তখন এক রাখাত দিয়ে রাত্রিকালীন সলাপটাকে ভিতির করে দিবে অর্থাৎ এশার নামাজের পথ থেকে শুরু করে পজরের আগ পর্যন্ত আপনি যা নামাজ পড়লেন এই পুরা নামাজের নাম ভিতির এটা আবার অনেকে বুঝে না অনেকে মনে করে এই যে নিয়ম বানানো হয়েছে এই নিয়তের কারণে মানুষ মনে করে যে ওই তিন জাগাতেই ভীতির মনে করে না কিন্তু मानी पथर पर्त जो नामगुलरें नाम लास्टे भीतर पड़े दिल तक टोटाल गल्लिस सब गर्थात रविम বলছেন যে আল্লাহ আল্লাহকে পছন্দ করেন সুতরাং তোমরা থেকে শুরু করে মাঘরিব পর্যন্ত যত নামাজ পড়ছে সব কিন্তু জোড়া জোড়া তিন জাকাত হইল বেজট এই তিন জাকাত আদায় করার সাথে সাথে পুরা দিন যা নামাজ পড়তেন সব বেজট হয়ে গেছে আবার মাকের পর থেকে থেকে শুরু করতেন সেকান থেকে শুরু করে তাহলে রাত্রের নামাজও বেজর হয়ে গেল দিনের নামাজও বেজর হয়ে গেল জোড়া হলো না কারণ আল্লাহ বেজর ইন্দ্র ওখানে আপনি সবগুলো হাদিস তথ্য সহ রেপারেন সহ আচ্ছা বিতিরের নামাজ তিন এক সালামে আদায় করে থাকি দ্বিতীয় রেখাতে বৈঠক করা যাবে কিনা সঠিক তথ্য রেফারেন্স সহ জানতে চাই যে এটাও আপনি সেখানে জানতে পারবেন আলহামদুলিল্লাহ রেফারেন্স জানতে চান ভালো কথাই তো আরেকটা বই আছে ডক্টর খন্দকার আনমা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার বই ওই বইটা হলো রাহে বেলায় এই নামে একটা বই আছে ওই বইয়ের ভিতরেও আপনি বিতিরের সমস্ত পদ্ধতি এবং ভিতিরের হাদিস গুলো যতগুলো হাদিস আছে আদায়ের পদ্ধতি সেখানেও বিস্তারিত বলা আছে ভিতরের ফলারটা দুই ভাবে আদায় করাটাই পরে বসে সালাম ফিরেই আরেক রেখাত আদায় করা এটাও সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত আবার এক বৈঠকে এক টানা মাঝখানে বৈঠক ছাড়া তিন রেখাত একসাথে আদায় করা এটাও সহি গত রমাদানে আমি আলহামদুলিল্লাহ পনেরো দিন এক রেক করছেন আর একদিন এক টানা তিন রেকাপ করছেন মানে এক মাঝখানে আর বসেন নাই একটানা একসাথে তিন রেকাপ করছেন তো সুতরাং দুইটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত দুইটাই अच्छा द्वित रखाते सामिल हेले चाना पड़ते हैं ना किसरा पाते पड़ने चलने कौन पड़े सठीक तथ्य रेफारे सहते चाहिए रखाते सामिल होता प्रथम रखा मानी एखने दो पद्धति सही तब मुहम्मद बीन सालेहल रहा मठट बेसि विशुद्धि जे रखाते सामिल होब ओटा प्रथम रखा দ্বিতীয় রেখাতে সামিল হলে দ্বিতীয় উত্তম পদ্ধতি আমি তিন রেখাত পাইছি আর একটা বাকি পাই ওই রাকাতটা আমার চতুর্থ রাখার সুতরাং চতুর্থ রাখাত আমি যেভাবে আদায় করব। এই রেখাতটা আমি ওইভাবে আদায় করব আর এখানে अभी जो द्वित सामिल हलम तक इमाम सहेबर कैरा पड़ते हैं तक हमारा थाना पड़ार दरकारा पड़ा जरूरी है तक तक हमें शुद्धम आल्लाहबर बोली शरिक हिलम आज शुद्ध सुराल फाते मैं जदि सुराल फाते हताओ मानी जो इमाम जोरे पड़े तक मुक्त दि पड़ते किा इतना लाभ हो সহি আলমদের মধ্যে সহিদার মধ্যে উনারা একরকম মতামত দিয়েছেন আবার ইমাম শাহির রহমতুল্লাহ আর এক রকম মতামত দিয়েছেন কিন্তু যখন ইমাম একটা শোনা যাবে না তখন সবার ঐক্যমতে তোর আলপাতে পড়তেই হবে সুতরাং এখানে আপনি সানা পড়া দরকার নেই দ্বিতীয় রাখাতে তৃতীয় রাখাতে আপনি তুরাল পাঠেন্লাহা